বাংলা মানবতার সমাধান মুারে শরবেশর আলহামিল বিলিন সসলামামলা শফিলম্বলমুরসিন নবীীনা মহমদ্বালাআলিসহব আজমাইিন ফউজবাহিন্তরিম ফদা মুসবাহিন আমরা আয়াত নম্বর একুশ বাইশ থেকে আল্লাহের সাদ করছেন ফাঁদ মুসবহিন এই বাগানের মালিকরা ভোর হতে হতেই ডাকা শুরু করলো মানে তাড়াতাড়ি যদি তোমরা ক্ষেতের ফসল কাটতে চাও কেটে নিয়ে আসতে চাও সারাম মানে হচ্ছে কাটা মারা করা ফান্তলা কো তারা চললোহমা খা চুপি চুপি কেউ যেন আশেপাশে না জানতে পারে আল্লাহ আল্লাহান কেন চুপি চুপি গেল জাতি করে আজকের দিনে কোন দরিদ্র এই বাগানে বা জমিতে না আসে তাদেরকে দিতে বাধ্য হব চোখ খুলে যায় ওয়াদা আল্লাহার দিন কাদের ইন এবং তারা সকালে সকালে বের হইল এই উদ্দেশ্য নিয়ে যে তারা এই কাজে সংকল্পবদ্ধ আমরা নিশ্চিত এই কাজ করে আসবো তাদের কল্পনাতেও ছিল না যে এইরকম কিছু দুর্ঘটনা ঘটবে আল্লাপাকে আজাব নেমে আসবে যখন বাগানে গেল ভোরের অন্ধকারে এখন অন্ধকার আছে গিয়ে পৌঁছেছে হারিয়ে ফেলেছি মনে হয় বাগান আমাদের অন্যদিকে আছে এখানে তো কোনো বাগান দেখছি না তার মানে কি ভুলপথে চলে এসছে নাকি তারপরে একটু চিন্তা করে দেখছেন না আমাদের তো রাস্তা ঠিক আছে আর আমরা নিজের বাগানে জমিতে দীর্ঘদিন ধরে যাতায়াত করি রাস্তা তো ভুল করিনি সাথে সাথে তারা বলছেন না না রাস্তা ভুল করিন, রাস্তা ঠিকই আছে নাহন মাহরো মন বরং আমরা বঞ্চিত হয়েছি কপাল পোড়া আল্লাপাকে রাজাব নেমে এসছে বাগান ধ্বংস হয়ে গেছে জমির ফসল ধ্বংস হয়ে গেছে কালাউসা তহমদ তাদের যে ভালো ছিল ওই যে কয়েক ভাইয়ের মধ্যে যে একটু ভালো মানুষ ছিল একটু ভালো ছিল এ প্রথম নিষেধ করেছিল যে নাই সব কাজ করি না বাপ যেটা করেছে সে করতে দাও ওইভাবেই চলুক আলম আকুল কুম আর তার সাথে সাথে এটাও বলেছিল যে তোমরা যে বললে যে আমরা এই রাতারাতি যাবো আর একেবারে গিয়ে কেটে নিয়ে চলে আসবো মেরে নিয়ে চলে আসবো আর ফল পেড়ে নিয়ে চলে আসবো গরিবকে দেবো না এ কথাটা বলে তুই ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ তো বলো যে আল্লাহ চাইলে আল্লাহর নামটা তো নেও তাহলে তাদের যে ভালো রুখী ছিল সে বলে আলাম আকুল্লা কুম ভাইদেরকে সম্বোধন করে বললে তোমাদেরকে বলিনি যে লাউ্লা তো সাহেব বেহুন তোমরা আল্লাহ পাখের তসবি কেন করছো না মানে পবিত্রতা কেন ঘোষণা না। ইনশা আল্লাহ বলাই হচ্ছে এখানে তসবির তসবির তার সিরি তারা করেছেন ইনশাআ আল্লাহ তোমাদেরকে বলতে বলেছেন কিন্তু তোমার বলনি আল্লাহ পকড়াও করেছেন কালু সেই সময় তারা বললো থেকে মুক্ত আল্লাহ কোনো জুলুম করেননি ইন্না কন্যা জালেমিন আমরাই জুলুম করেছি অসত উদ্দেশ্য নিয়ে যে গরিবকে দেব না তাই আমরা এইভাবে অসত নিয়ত নিয়ে এসেছিলাম আল্লাহ পাগের গজব নেমে এসেছে আমাদের জমিতে আমাদের বাগানে নিষেধ করেছিলাম তোমাদেরকে তোমার ও বলছেন না না তো জবরদস্তি করেছিলাম তুমি একটু শক্ত হইলে আমি ছেড়ে দিতাম আমার কথা আমার যেটা কথা প্রস্তাব ছিল এইভাবে একে অপর দোষ চাপানো শুরু করলো যে তোমার দোষ হয়েছে তোমার দোষ সেইটা হয়েছে কালু তার বলে হো বাড়াবাড়ি করেছি সীমা লঙ্ঘনকারী আশা রব্বনা খেম হা তবে আল্লাহর কাছে তবা করছি হতে পারে যে আল্লাহ পাক এর চাইতে ভালো আমাদেরকে এর বিনিময়ে দান করবেন এর পরে দেবেন ইন্না এরা রব্যেন আর আগে বোন কারণ আমরা আল্লামুখী হয়েছি আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হয়েছি কেজালিক আল আজাব আল্লাহ এইরকমই আজবে এসে থাকে এইরকম আজাব আগের যুগে এসছে আর হে আরব মুশ্রিকা করাই তোমাদের ওপর এইরকম আজাব আসবে আর এটা তো দুনিয়ার আজাব সামান্য আজাব জানমালের ক্ষয় ক্ষতি কলা আজাবুল আখেরা আর অবশ্যই পরকালের আজাব হচ্ছে আকবর সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন হচ্ছে আখেরাতের আজাব মতের পরে যে শাস্তি শুরু হবে এই আজাব সবচেয়ে তো বড়ো আজাব জাহান যে শাস্তি সুরব সেটা সবচেয়ে বড় আজাব বিশ্বাস থাকলে কর্ম থাকে আর কর্ম নাই আর বিশ্বাসের দাবি করা এটা মিথ্যা কথা লোকানুইয়ালুন মানুষ যদি জানতো আখেরা সম্পর্কে তাহলে সকলেই সংশোধন করে নাইম তারপর আল্লাহ আল্লাহ ভিরুদের সম্পর্কে বলছে নিশ্চয়ই যার আল্লাহরু যারা সংযত তাদের রবের কাছে তাদের জন্য নিয়ামত ভরা জান্ন তুলেছে আফানাজ মুসলিমিন আমি কি যারা আত্মসমর্পণকারী মুসলিম তাদের কি অপরাধীদের মতো করব। যারা আত্মসমর্পণ করেছে আল্লাহর দিন মেনে চলেছে আল্লাহর প্রতি ইমান নিয়েছে তারপরে সৎকর্মশীল হয়েছে গোনা থেকে বেঁচে থাকছে তারা আর অপরাধীরা কি সমান কখনও সমান হইতে পারেন এও কালেও সমান না আল্লাহপাকের কাছে আল্লাহ সৎ লোককে ভালোবাসেন আর অসৎ অপরাধীদেরকে আল্লাহ পাক ঘৃণা করেন তাদের ওপর আল্লাহ পাকে ক্রোধ রয়েছে অভিশাপ রয়েছে আর পর আল্লাহ পাকের মহাশাস্তি রয়েছে অপরাধীদের জন্য জান্নাতি হচ্ছে যারা আত্মসমর্পণকারী মৌমিন বিশ্বাসী মা আকুম কাইফা তাহমন তোমাদের কি হয়েছে যে তোমরা এমন সিদ্ধান্ত দিচ্ছ অর্থাৎ তোমরা যদি মনে করে যে মোহাম্মদ আর আবুজ আল সমান হ্যাঁ তাহলে এটা তোমাদের কেমন সিদ্ধান্ত অবিচার আমলাকুম কিতাবন ফিহেতদরসুন তোমাদের কাছে এইরকম কোন গ্রন্থ আছে যেটা তোমরা চর্চা করছো পড়াশোনা করছো তাতে লেখা আছে যে ভালো মানুষ মন্দ মানুষ সকলেই সমান যে আল্লাহর ভয়ে পাপ না আর যে মানুষের ভয়ে পাপ করে না দুটো সমান হইতে পারে দুটোই যদি সমান না হইতে পারে তাহলে যে পাপি আর যে পাপ করে না দুটো কি করে সমান হইতে পারে সাধারণ বিবেকে বিবে সেই গ্রন্থে তোমাদের পছন্দ মোতাবেক জিনিস রয়েছে যে ওই কিতাবে তোমরা যে কথাগুলি বলো সেই কথার সমর্থন রয়েছে না কোথাও নেই কোনো কিতাবে লিখা নাই যে বিশ্বাসী অবিশ্বাসী সমান ভালো মানুষ আর মন্দ অসৎচরিত্রের মানুষ সমান এটা হইতে পারে না আল্লাপা কোচেন অথবা তোমাদের জন্য আমার ওপর কি ক্যামত পর্যন্ত বলবৎ কোনো দায়বদ্ধতা আছে যে আমার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে যে আমি বিশ্বাসীকে আর অবিশ্বাসীকে সমান করে দেবো আমার দিন মেনে চলে ভালো মানুষ আর যারা আমার অবাধ্য সমান করে দেবো এইরকম কোনো দায়বদ্ধতা আমার উপর চাপানো আছে নাকি তাও তো নেই ইন্না লকুম লামা তাহা যে তোমরা যা দাবি করবে তাই পাবে যে ইন্নাকুম লামা তাহা কমুন যা তোমরা দাবি করবে বা যা তোমরা সিদ্ধান্ত পেশ করবে তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী হবে না কখন না তাহলে এই কাফেরদেরকে জিজ্ঞেস করো যে এর দায়িত্ব কে নেবে কে এর মালিক এই কথা কে বলতে পারবে যে আল্লাহর সাথে কথা বলে এসছে আল্লাহর কাছ থেকে চুক্তি নিয়ে এসছে যে আবু জাহাল সমান আর মোহাম্মদ ও সামান যেমন আবু জাহাল তেমন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমরাকা নাকি তাদের কোনো আল্লাহ ছাড়া আরো শরিক রয়েছে উপাস্য রয়েছে যারা এই কথা শিখিয়েছে কোন উপাস শিখিয়েছে যে আমাদের উপাসনা করলে তোমাদেরকে জানাতে নিয়ে যাবো জিলানি শিখিয়েছেন কিস্তি শিখিয়েছেন জালাল শিখিয়েছেন কেউ শেখাননি এমাম আবু হানিফা শিখিয়েছেন শাফি মালিক আহমদ শিখিয়েছেন কেউ শেখাননি আমরা কা এমন কোনো কেউ আছে শরিক যে আল্লাহর দিন বলার জন্য যে ফালিয়া তু বেশ্বরা কামি তাহলে ওই শরিকগুলিকে নিয়ে আসো ইনক তুম সাদে কিন যদিও সত্যবাদী হা ওরা এসে বলুক যে হ্যাঁ এরকম হবে ভালো মন্দ সমান ইউক সাফান আল্লাহ পাক এখন বেনামাজিদের অবস্থার কথা বলছেন স্মরণ করো কেমতের দিনকে যেই দিন পায়ের গোছা খুলে দেওয়া হবে পাকের পায়ের গোছা বলা হয় আল্লাহ পাকের মত। সাক হাঁটু থেকে নিয়ে টাকনার মাঝখানের এই অংশকে শাক বলা হয় এবং আহ্বান করা হবে দেখানো হয় নামাজই পড়েনি বেনামাজি আর না হলে নামাজ পড়লেও লোক দেখানো বাবার ভয়ে শ্বশুর বাড়ি গেছে চোখ লজ্জায় কি বলবে যে অমুকের জামাই নামাজ পড়ে না অথবা প্রশাসনের ভয়ে ইসলামিক শাসন থাকে তাহলে দেখুন অথবা দুনিয়ার লোভে যারা আরব দেশগুলিতে চাকরি করতে যায় আর ভালো যদি মালিক পেয়ে যায় সৎ কর্মশাল যে আমার মালিক নামাজ এত বড় পয়সা পাঁচ চক্রে নামাজ পড়লে মনে হয় স্যালারি বেশি বাড়বে দুনিয়ার যে নামাজ পড়েছে এরা কেমতের দিনে সেজদা করতে যখন যাবে তখন তাদের পিঠে মেরুদণ্ডের যে হাড় রয়েছে ও সোজাগে থেকে যাবে যে বাঁকা হচ্ছে ধীরে ধীরে বাঁকা হচ্ছে বাঁকা হবে না একটা হারে পরিণত হবে যেমন এই জায়গাটাকে যদি বাঁকা করতে যান বাঁকা করতে পারবেন ওই রকম হয়ে যাবে কে দিনে তার লোক দেখানো নামাজ আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য বা কারো এই রকম যারা মুনাফিক চরিত্রের নামাজি অথবা বেনামাজি এরা আল্লাহকে সেজদা করতে পারবে না পরীক্ষা হয়ে যাবে যে এরা আমার এবাদত করেনি তখন তাদের অবস্থা কী হবে হাসিয়া তার তাদের দৃষ্টি অবনত থাকবে লাঞ্ছিত তারহা কহম জিল্লা আর তাদেরকে লাঞ্ছনা ঢেকে ফেলবে তাদের লাঞ্ছনা ছেয়ে যাবে ওকাদুদ কেন আল্লাহর সামনে আখেরাতে বিচার দিবসে কারণ তাদেরকে এর পূর্বে সেজদার জন্য ডাকা হতো আজান হইতো একামত হইতো জামাত হতো মুসলিমদের মসজিদে ওহম সালেমুন আর তারা সুস্থ ছিল কিন্তু সেজদাই আসতো না নামাজে আসত না ফাজার নি অমাই ও হাজাল হাদিস আল্লাহাক বলছেন হে নবী তুমি আমাকে ছেড়ে দাও তুমি তোমার কিছু করার প্রয়োজন তোমার কাজে পৌঁছে দেওয়া আর শাস্তি দেওয়া কাজটা আমার জন্য ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও অমাইজাল হাদিস আর এই কোরআনকে যারা মিথ্যা মনে করে অস্বীকার করে তাদেরকে ছেড়ে দাও মানে তাদেরকে আমি বুঝে নিচ্ছি তাদের সাথে বোঝাপড়া আমার সানাস্তিজ হমিন হাইসুল্লা আলমুন তাদেরকে এমন ধীরে ধীরে আমি ট্রেনে নিয়ে আসবো যে ও টের পাবে না জানতেই পারবে না এমন ধীরে ধীরে আমি আমার আজাবের দিকে চেনেনি নিয়ে আসবো যে বুঝতেই পারবে না কোথায় কত দাপড় ছিল মক্কার মুশ্রিকদের রাসরুল্লাহ যখন মক্কি জীবনে ছিলেন আর হঠাৎ করে কি একটা বিশাল বিপ্লব আসলো যে মদিনা আসতেই ধীরে ধীরে বদরে গিয়ে তাদের এই দাপট চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল তারপরে মক্কা বিজয়ী আর কিছুই নেই মাত্র কয়েক বছর আর কিছুই নেই ধীরে ধীরে আল্লাহ টানলেন এইসব দুনিয়ার আজাব আর আখের হাতের তো আছে যে আল্লাহ পাক টানছেন আয়ু শেষ হচ্ছে আপনার ধীরে ধীরে আল্লাহ হয়তো আপনাকে ছাড় দিয়েছেন কিছুদিন সময় ষাট সত্তর বছর একশো বছর দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি এবং তাদেরকে আমি ছাড় দিয়ে থাকি অবসর দিয়ে থাকি ইন্না কৈদি মতিন আমার কৌশল বড়ই মজবুত আল্লাহ কৌশল করেন ছেড়ে দেন না বরং আল্লাপের কৌশলে জন্য ছাড় দিয়ে থাকেন আমতাস আলহম আজানি খালুন নাকি তাদের কাছে তুমি পারিশ্রমিক চাও সেই জন্য তারা ঋণে ভাড়াক্রান্ত হয়ে পড়েছে তুমি যে ভালো কথা বলছো ইমান আমলের কথা চরিত্র গঠনের কথা আল্লাপাকের এবাদতের কথা তৌহিদের কথা এর ওপর কি একটা পয়সা চেয়েছ কারো কাছে যে পয়সা চাওয়ার কানে এত পয়সা দিতেও পারবো না এসব কথা শুনতেও পারবো না মানতেও পারবো না এইরকমটা কি হয়েছে তা তো নয় উল্লাম কোনো কিছু চাননি অল্প সময়ের In why Trinity?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 প্রতি শনিবার পরীক্ষা আমি মোহাম্মদ হাসিমাদানী হাসিমাদানী আর আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা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 দেখুন ইসলামের গল্প বলো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তফসিল করেছিলাম সুরাতুল কালামের সুরাতুল কালামের আয়াত নম্বর সাতচল্লিশ আল্লাহ পাকের করেছেন আম স্বাদ করছেন নাকি এদের কাছে রয়েছে অদৃশ্যের জ্ঞান রয়েছে আর তা তারা নিজের হাতে লিখছে বা লিখে রেখেছে যে সেই অদৃশ্য জ্ঞানের ভিত্তিতে তারা এই সব বড় বড় কথা বলে যে আমরাই সঠিক পথে আছি আর মোহাম্মদ তার সাথী সঙ্গীরা ভুল পথে গেছে আর তারাই বিধর্মী হয়ে গেছে যেমন সাবি বলতো না বি কার্লি সাল্লামকে তার মানে বিধর্মী সাবি মানে বিধর্মী হয়ে যাওয়া আর আমরাই ধর্মে আছে তার মানে এটাই ঠিক পথ তো তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান রয়েছে যা তারা লিখে রাখে বা লিখে রেখেছে যে খারাপ আচরণ করত কাফের মুশ্রিকরা এই ক্ষেত্রে পাক তাকে ধৈর্য ধারণের জন্য স্মরণ করিয়ে দিচ্ছেন উপদেশ দিচ্ছেন ফসবির লে হকমের রবেক হে নবী মোহাম্মদ তুমি তোমার প্রতিপালকের হুকুমের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো আল্লাহ কি হুকুম করছেন আল্লাপাকের কি সিদ্ধান্ত হচ্ছে দেখো আল্লাহ কি করেন হ্যাঁ আল্লাহ পাক ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্য তিন প্রকারের যেটা আমাদের অধিকাংশ মুসলিমরাই বুঝে না ধৈর্য মানে শুধু বিপদ আপদে ধৈর্য ধারণ এটি হচ্ছে একটি ধৈর্য ধারণ ধৈর্যের এক তৃতীয় অংশ আরেকটি ধৈর্য হচ্ছে ধারণ করে এতেও ধৈর্যের প্রয়োজন রয়েছে আপনার পাঁচ হপ্তর নামাজ কন্টিনিউ করার জন্য এটা আল্লাহর আনুগত্য ধৈর্যের প্রয়োজন রয়েছে রোজা রাখার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে বিশেষ করে বড়দিনে গরমের দিনে গ্রীষ্মকালে ধৈর্যের প্রয়োজন রয়েছে জাকাত দেওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে লোভ সামলাতে পারেন লাখ লাখ টাকা জাকাতে বেরিয়ে যাচ্ছে পয়সাওয়ালাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে হজ করার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে এত দু চার লাখ টাকা চলে যাবো হজ করতে কি ধৈর্যের প্রয়োজন রয়েছে যে কোনো কাজে হেজা পর্দা করবেন মা বোনেরা ধৈর্যের প্রয়োজন রয়েছে তৃতীয় ধৈর্য হচ্ছে আসাবর আন্মা আসিয়াতলা আল্লাহ পাকের বিরোধ্যাচরণ বা গোনা থেকে বাঁচার জন্য ধৈর্য প্রয়োজন ধৈর্য ছাড়া গোনা থেকে বাঁচতে পারবে না আপনার সামনে প্রলোভন চলে এসছে টাকা পয়সার অনেক টাকার একটা ব্যাগ পেয়ে গেছেন লেপটা ছেড়ে চলে গেল ধৈর্য না থাকলে সামলাতে পারবেন না ধৈর্য ছাড়া ইমান ইসলাম সম্পূর্ণ হইতে পারে না শুধু বালামসিবতে ধৈর্য ধরলেন ইদিকে নামাজ নেই ঈদিয়ে গোনা থেকে বাঁচেন না তাহলে আপনার সেই ধৈর্য নেই যে ধৈর্যের আল্লাহাক নির্দেশ দান করেছেন আর এই তিন প্রকার ধৈর্য হচ্ছে পূর্ণ দিন যার মধ্যে এই তিনটি ধৈর্য আছে সে সত্যিকার মুসলিম হতে পারবে আল্লাহ বলছেন হে নামি তুমি ধৈর্য ধারণ করো আর তুমি মা চলা নবীর মতো অধৈর্য হয়ে যে না তিনি একটু অধৈর্য হয়ে গিয়েছিলেন যখন দেখলেন যে বেয়াদব জাতি দীর্ঘদিন এদেরকে তৌহিদের দাওয়াত দিলাম ইমান ইসলামের দাওয়াত দিলাম পরকাল সম্পর্কে বুঝালাম কিন্তু মাললো না আর রাগ করে বলি দিয়ে ঠিক আছে থাকো তোমাদের এই আজাব আসবে আমি গেলাম গ্রাম ছেড়ে তিনি চলে গেছিলেন আল্লাপাকের ওহির অপেক্ষা করেন এই একটু সামান্য ভুল হয়েছে বড়দের সামান্য ভুলটাই বড়ো ভুল হয়ে যায় অনেক সময় এমন যে বড় ভুল না অসন্তুষ্ট হয়েছেন অবাধ্য জাতির গ্রাম ছেড়ে চলে গেছেন আল্লাহর অপেক্ষায় আল্লাহ বলছেন যখন সে ডেকে ছিল তার রব কি ওখানে সে ছিল চিন্তা আর দুঃখে আচ্ছন্ন তার চিন্তা আর দুর্দশার শেষ ছিল না মাছের পেটে কেমন জেল চিন্তা করুন দুনিয়ার জেল আর মাসের পেটের জেল দুটোকে আপনি তুলনা করে দেখেন আল্লাহাক আল্লাহ এমন জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন প্রতিপালকের অনুগ্রহ যদি পেয়ে না যেত রক্ষা না করতো আল্লাহর রহমত যদি না মাছ যদি উগলেও ফেলতো তাহলে তাকে মোর ফেলে দিত আর রুগ্ন অবস্থা এরকম পড়ে থাকতো ছায়ার ব্যবস্থা হয়ে যেতো না সুস্থ হইতো না মরে যেত অথবা মাছের পেটে হজম হয়ে যেত আল্লাহবে আরা তাহলে তাকে ধুধু বালো কামাই তীরে নিক্ষেপ করে দেওয়া হইতো আহ মোম আর সে হইতো লাঞ্ছিত অসহায় কেউ তার খবর রাখে না যে ইউনুস ইউনুসআসাল্লাম কোথায় এই অবস্থায় আল্লাহ যদি ফেলে রেখে দিতেন আর সুস্থ না করতেন তাহলে তো মাছের পেট থেকে বেরিয়েও মারা যেত আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহর কাছে যখন দোয়া করলেন্লাহান্তিনাজ আলমিন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মাসের পেট থেকে বেরো করলেন আর আল্লাহ পাক সুস্থ করলেন ফাজবাহ রব্বাহু অতপর আল্লাহপাক তাকে মনোনীত করলেন ফাজা আলাহ মিনাস্ত আলহীন আর তাকে সৎকর্মশীল বানিয়ে দিলেন আল্লাহ করে দিলেন আর এত বিদ্বেষ রাখে যে মনে হচ্ছে যে এই কাফের লোকেরা তোমাকে তাদের দৃষ্টি দিয়ে আছাড় দিয়ে ফেলে দেবে অর্থাৎ তাদের বদনজর তোমার উপর লেগেই যাবে আল্লাহ রক্ষা না করলে যখন আক্রোশ আর শত্রুতার দৃষ্টি মানুষ ফেলে কোনো মানুষের উপর মনে হচ্ছে একে শেষ করিয়ে দেবে হ্যাঁ বিনা পানিতে গিলে খেয়ে নিবে তো আল্লাপ বলছেন যে এই রকম হচ্ছে কাফেরদের চরিত্র তোমার সাথে লম্বা সামে ওজিক যখন তারা উপদেশ শুনে কোরআন কথা শোনে তখন আর বরদাস্ত হয় না গায়ের জ্বালা হয়ে যায় আর মনে হয় যে তোমার দিকে এমনভাবে ক্রোধের নজর দেয় যে তাদের বদ নজর লাগিয়ে তোমাকে ধ্বংস করিয়ে ফেলবে এবং তারা বলে তাদের উপদেশের জন্য পাঠিয়েছি তাদের কল্যাণের জন্য পাঠিয়েছি এখানে আমাদের তাফসির শেষ হলো প্রশ্ন করতে পারবেন আসসালামাইকুম শেখ আমার প্রশ্ন হলো যে বিবাহের সাক্ষীদের মধ্যে যে শর্ত থাকা প্রয়োজন বিবাহে তারপরে আকেল হইতে হবে জ্ঞান সম্পন্ন পাগল না হয় বালেক সাবালক হইতে হবে আদেল হইতে হবে ন্যায় পরায়ন হইতে হবে অর্থাৎ আদায়কারী হইতে হবে কাবিরা গোনা থেকে বেঁচে থাকা লোক হবে ঘুসখোর হবে না বেনামাজি হবে না বেরোজগার হবে না যদি না হয় তাহলে কারণ বিবাহের জন্য সাক্ষী হচ্ছে রকুন তবে বেনামাজির বিবাহ আর বেনামাজি সাক্ষী তাহলে সমান সমান অসুবিধা নেই বেনামাজির বিবাহ হচ্ছে আর বেনামাজি সাক্ষী তো সমান সমান তাই না যেন অমুসলিমের বিবাহ মুসলিম সাক্ষী ঠিক না তো ওইরকম কিন্তু মুসলিম নামাজির বিবাহিত বে নামাজিকে সাক্ষী রাখবেন না আমাদের দেশে যে বিবাহ পরিচালন রয়েছে তাহলে এই বড় জাতির অনইসলামিক যে অনুষ্ঠান থাকে অনেকে থাকে তার মধ্যে দুটো নামাজি তো পাওয়া যাবে তাই না কিন্তু বিবাহিত বিবাহের জন্য তার বড় জাতির বড় জাতি তো কুসংস্কার বিজাতি থেকে নেওয়া দুইজন সাক্ষী যে কোনো জায়গায় আছে আর মেয়ের বাবা বলল যে আমার মেয়ের বিবাহ দিলাম অমুকের সাথে আর ওই দুইজন শুনল মুসলিম ভালো মানুষ নামাজি হারাম থেকে বাঁচে শুনলো আর ইয়ে বললো আমি কবুল করলাম কাবেল তো বিয়ে গেল বিয়ের জন্য সাহাবিরা কখনো অনুষ্ঠান করে বসেছেন এইরকম একটা হাদিস দেখান তো দেখি যে কোথাও বিয়ে রাসলাস মানে বিয়ে হচ্ছে মসজিদে বসেছেন আর আলবেদে বসে আছে বড় যাত্রী এসছে ওদের খাওয়া দাওয়া চলছে আর বিয়ে হয়েছে একটা দেখান্ত দেখি তাহলে এটি আমাদের আশেপাশে অন্যরা যারা বাস করে তাদের কাছ থেকে না বড়ের যাত্রী এটা ইসলামের নেই আল্লাহর রস্তে তুলে দেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমরা আমাদের পারিবারিক ক্ষেত্রে আমরা কোন আগুনে তৈরি জিনিস খাবো তখন আমাদের উজু ভেঙে যাবে এই হাদিস সম্পর্কে একটু বলে একটি হাদিস রয়েছে আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে তাতে আছে আগন সব খাবার কি বা পানীয় স্পর্শ করেছে সেগুলি খেয়ে দিয়ে তোমার উজু করো এই হাদিস রোহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে জি আর খুব বেশি বেশি বলা যেতে পারে যে কোনো খাদ্য খে আপনি কুলি করে নেন আর হাত ধুয়ে নেন এটা বলা যায় তাও মানে যেটা বলা হচ্ছে আবিধানিক অর্থ হ্যাঁ শাব্দিক অর্থে তাও মানে ধোয়া এই অর্থে যদি বলেন তাহলে ঠিক আছে আর নাহলে আসলে হাদিস মানুষ কানা আখেরলে আমরাই না আর হাদিস রয়েছে শেষ নির্দেশ রাসুল্লাহ তার কুলার ও করতে হবে না ওই সব খাবার খেয়ে বা পানি পান করে যেগুলি পাকশাক হয়েছে আর কি হাদিস দ্বারা প্রমাণিত মানুষের যেমন রফিদেন মানুষ দাবি করা হচ্ছে কিন্তু আসলে কি মানুষ বলেছেন সাহবিরা বলেছেন বলেননি তাহলে মানুষ নয় মানুষের দাবি করার জন্য কোরআন অথ হাদিস স্পষ্ট হইতে হবে যে এটা আগে নবী করতে বলেছিলেন পরে আবার অন্য নির্দেশ এসেছে কিছু হইতে হবে আর একটা যে ইতিহাস বলবে যে এটা আগের আমল ছিল পরে কিন্তু ওই আমলটা আর সাহাবিরা করেন নাই নবী সাহিব নবীর পরে কেউ আবিষ্কার করলো তার শরীর থাকলো ওই বন্ধ হয়ে গেছে আলী ওসহাবি আজমাই রে এশ কু বে কলবেলিগা আল শাদ ফুল আয়ো ই রে সম্লা রে কন শুরু হ্যাঁ আল্লাহ রুব এ শিয়ান ফজি الله ربي> <أشرق النور بقلبي> <ما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 धान बोझा सहज हो जाए इे बुनियादी शिक्षा साधारण उदाहरण कल रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल टी बांगल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 जरा तुम बिरोधित तुम्हारे परम बंधु शत्रु के परित ना कर जय करतार